السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا প্রণীত কিছু অংশ নিয়ে আজকের অংশ থাকবে যে আমাদের নবী মোহাম্মদ সাল আলী ইসলামের উপর ইমান আনার ধরন কি এবং তার অধিকার এবং তার রিসার্চ যে বিশ্বব্যাপী এই জাতীয় আলোচনা নিয়ে কথা হবে ইনশাআল্লাহ প্রথমত যে কথা বলতে হয় সেটা আছে যে উপর রাখতে হবে এবং একথার সাক্ষী দিতে হবে যে মুহাম্মদ সাল আলিয়া আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল কারণ আল্লাহ নিজেই বলেছেন সুবের বাকারার ১১৯ তো উনিশ নম্বর আয়তে সুসংবাদ দাতা এবং বৃত্তি প্রদর্শনকারী রূপে সুতরাং আল্লাহ রসাহানু রসুল কে পাঠিয়েছেন আমাদের রসুল মোহাম্মদ আসলামকে আহ আপনার সত্য পাঠিয়েছেন সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন এবং তার মিশনের দুইটা অংশ যে তিনি জানাতে সুসংবাদ দিবেন এবং জাহান্ন থেকে প্রমাণিত আল্লাহানু বলেন যে মোহাম্মদ আল্লাহ রসুল সুতরাং এইখানে আল্লাহ রিসালতের কথা প্রমাণিত এবং একথাও মানতে হবে যে আমাদের নবী মোহাম্মদ তিনি হচ্ছেন সর্বশেষ নবী এবং ব্যাপক। এবং এরপরে যদি কোন ব্যক্তি নবীতের দাবি করে তাহলে সেটা অবশ্যই প্রত্যাখ্যাত হবে এবং সেই ব্যক্তি অবশ্যই আপনার হ্যাঁ ইমান বিধ্বংসী একটি কাজে নিমগ্ন হয়েছে বলে ধরা হবে ए कथा हे यही सिले रसुल् अलिस्लम रिसालत आल्ला पक्ष देखिए एसे सर्वशेष नबी ए रिसालत हे व्यापक सर दबी की मैं प्रत्येकता अपन सर दाबी आतार दबी की यार दबी हे चार एक नम्बर अपनार दबी हे रसुल रिस आलत सर बेपारे दबी हम एक नम्बर जे आल्ला रसुल्हलम আপনার যে আদেশ করবেন সেটা মানতে হবে আমাদেরকে আল্লাহ রসুলের দাবি দ্বিতীয় নম্বর যে সংবাদ দেবেন সেটাকে সত্য বলে আমাদেরকে মেনে নিতে হবে তৃতীয় নম্বর আছে তিনি যা নিষেধ করেছেন সেগুলো আমাদেরকে সেগুলো থেকে দূরে থাকতে হবে কখনো সেগুলো করা যাবে না হ্যাঁ নম্বর যে আমরা যদি কোনো ইবাদত করতে যাই তাহলে অবশ্যই তার দেখানো পথে আমাদের এই বাদটা সংগঠিত হতে হবে হ্যাঁ তার দেখানো পথে যদি সংগঠিত না হয় তাহলে সেটা এই চারটা দাবি আমাদেরকে মনে রাখতে হবে যে রসুল আমরা যখন মেনেছি রসুলকে রসুল হিসেবে মোহাম্মদ সাল্লাহামকে তখন এই চারটা দাবি পূরণ করতে হবে তার আদেশ নিশ্চিত মানতে হবে তার সংবাদ বিশ্বাস করতে হবে এবং তার দেখানো পথ অনুযায়ী বা তার দেখানো আদর্শ অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে এই গেল আমরা বলার চেষ্টা করছি যে প্রত্যেকটা মুসলমানের উপর যখন আমরা তিনি যখন মোহাম্মদামকে রসুল হিসেবে মানবেন তখন তাকে এই কয়েকটি অধিকার তার উপর অনেক অধিকার আসে কিন্তু আমরা বিশেষ কয়েকটি অধিকারের কথা এখন আলোচনা করতে যাচ্ছি এক নম্বর অধিকার অধিকার তার আপনার আপনার হম ছয়টা অধিকার এখন তারমিন সেই ছয়টা অধিকার অবশ্যই খেয়াল রাখতে হবে হম তাহলে রসুল আকরম সুলাকে রসুল মানার পর তার অধিকারগুলো যেগুলো বিশেষভাবে আমাদের উপরে আসে তার মধ্যে প্রথম আছে যে রসুল আকরম সাল্লাহ ইসলামকে হ্যাঁ অগ্রাধিকার দিতে হবে হ্যাঁ প্রত্যেক ব্যক্তির প্রত্যেক নিজের আত্মার উপর নিজের উপর এবং নিজের উপর এবং বিশ্ব সকল মানবতার উপর বিশ্বের সকল মানুষের উপর তার ভালোবাসাকে অগ্রাধিকার দিতে হবে তাইলে রসুলকে এমনভাবে ভালোবাসতে হবে যেই ভালোবাসা যদি আমার ব্যক্তির সাথে সাংঘর্ষিক হয় আমার ফ্যামিলির সাথে সাংঘর্ষিক হয় এবং পুরো বিশ্ব মানবতার সাথে সাংঘর্ষিক হয় তাইলে অবশ্যই রসুলের ভালোবাসাকে অগ্রাধিকার দিতে হবে রসুলের ভালোবাসাকে সর্বাধিকভাবে অগ্রাধিকার দেওয়া এবং সমস্ত মানুষের উপর তাকে প্রাধান্য দেওয়া এটা হচ্ছে সর্বপ্রথম রসুলের পাওনা আমাদের পক্ষ থেকে তাহলে তার ভালোবাসাকে সর্বাগ্র আমাদেরকে রাখতে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যে তার আনগত্য করতে হবে তার অনুসরণ করতে হবে এবং তার আদর্শকে মাথা পেতে নিতে হবে হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় নম্বর তার অধিকার হ্যাঁ তার উন্মতির উপর তৃতীয় নম্বর যে অধিকার সেটা হচ্ছে তাকে সম্মান প্রদর্শন করতে হবে এবং তার সাথে হবে এবং তার মর্যাদা কখনো ক্ষুণ্ণ করা যাবে না যে অধিকার আমাদের যে আমাদের উপর আসে সেটা হচ্ছে তাঁর দেখানো আদর্শকে ভালোবাসতে হবে এবং সেটাকে আঁকড়ে ধরতে হবে এবং সে আদর্শের প্রতি মানুষকে আহ্বান করতে হবে এবং সে আদর্শের কাছে আপনার বিচার আচার আমরা উপস্থাপন করার পর যেই বিধান আমাদের উপর আসবে সেটা নিয়ে এ হচ্ছে চার নম্বর আমাদের উপর সুরের অধিকার পাঁচ নম্বর সুরের উপর আমাদের অধিকার হচ্ছে যে তার স্ত্রী বর্গকে ভালোবাসতে হবে তার আলে বাড়িতে যারা আছে তাদেরকে ভালোবাসতে হবে এবং তার সুন্নতকে আকরে ধরতে হবে এবং যারা যারা যারা মেনে নিয়েছেন তাদেরকে আজবাজার থেকে শুরু করে আলাবাই থেকে শুরু করে কেমন পর্যন্ত যত মানুষ রসুলের আদর্শকে আদর্শ দিয়ে অনুপ্রাণিত হবেন এবং রসুলের আদর্শ মেনে যাবেন সবাইকে ভালোবাসা আমাদের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে ছয় নম্বর যে অধিকার সেটা হচ্ছে রসুল আকরমের নাম উচ্চারিত হলে অবশ্যই আমাদেরকে হবে এটা দূর আপনার ছয় নম্বর অধিকার তাহলে এই অধিকার বিশেষভাবে চেষ্টা করেছি সুতরাং এগুলো খেয়াল রাখার বিষয়ে আবারও সংক্ষিপ্ত করে বলছি সর্বাগ্রে রসুলের ভালোবাসাকে রাখতে হবে হম দ্বিতীয় নম্বর আছে তার অনুসরণ করতে হবে তৃতীয় নম্বর তাকে সম্মান সম্মান দেখাতে হবে তার প্রতি হবে। এবং যারা কেমন পর্যন্ত তার আদর্শ কে আঁকড়ে ধরবেন তাদেরকে ভালোবাসতে হবে ছয় নম্বর আছে তার নাম উচ্চারিত হলে তার উপর দুরুত্ব পড়তে হবে এই তার অধিকারের কথা এখন আসছে যে তার রিসার্চ যে ব্যাপক পুরা বিশ্ব মানবতার জন্য তার এসারত দেখো যে তার ইসারতকে আমরা বলছিলাম যে এর পরের যে আলোচনা সেটা হচ্ছে যে তার রেসারত যে ব্যাপক সেটা আমাদেরকে আপনার মেনে নিতে হবে এই রিসালত ব্যাপক তার কথা হচ্ছে যে আসে ওনার যুগের সবাইকে সবার প্রতি উনার রিসালত ব্যাপক মানে সবার রসুল তিনি এবং তার যে রিসালত এই রিসালতটা তার পূর্ববর্তী সমস্ত আপনার শুরিয়তকে বাতিল করে দিয়েছে সুতরাং প্রত্যেকটা মানুষি হোক চাই সে খ্রিস্টান হোক চাই সে অন্য জাতি হোক হিন্দু হোক বৌদ্ধ হোক সবাই তাকে অনুসরণ করতে বাধ্য হুম এ তার অনুসরণ ছাড়া কারোর কোনো আপনার পরকালে কোনো শান্তি মিলবে না এবং রসুল আকরমস ইসলামের রিসালত আসার পর হম কখনো কারোর পক্ষ থেকে তার আনুগত্য ছাড়া কোনো কিছুই গ্রহণ করা হবে না এটা হচ্ছে পরিষ্কার কথা আল্লাহ শানু বলেছেন যে আমি মানুষের জন্য মানুষের জন্য আপনাকে সুসংবাদ দাতা এবং হিসেবে পাঠিয়েছি সুতরাং আল্লাহ শাহু যে পুরা বিশ্ব মানবতার জন্য রসুলকে পাঠিয়েছেন সেটা আয়তের মধ্যে আল্লাহ ব্যক্ত করেছেন তেমনি ভাবে আল্লাহ শাহু সুরে আরাফের একশো আঠান্ন নম্বর আয়তের মধ্যে বলেন আল্লা বলেন হে রসুল আপনি বলে দিন হে মানুষ আমি তোমাদের সকলের নিকট আল্লাহ রসুল হিসেবে প্রেরিত হয়েছি সুতরাং ইতিমধ্যেও রসুল আকরম সাল্লাহসাল্লাম যে সবার জন্য সেটাও ব্যক্ত করা হয়েছে তেমনিভাবে রসুল আকরমের একটা হাদিস আমরা উল্লেখ করি এই সংক্রান্ত সেটা হচ্ছে তিনি বলেন আমরা দেখতে পাই সেটা আছে যে রসুল সুর এখন বলেন যে আমার সেটার উপর সে বিশ্বাস স্থাপন করেনি তাহলে সে জাহান নামে হতে বাধ্য হবে এইখানে উন্মতের কথা বলেছে ইহুদি খ্রিস্টানকে এই হাদিসের মধ্যে উম্মত বলে করা হয়েছে এই উম্মত মানে এই হাদিসের মধ্যে আহ্বানে সাড়া দিতে বাধ্য তাদেরকে উম্মুল উম্মুদ্দাওয়া বলা হয় এই উম্মুদ্দা আবহা বলতে তার অধীনে কিন্তু আপনার বিশ্ব মানবতার সবাই রয়েছে কেমত পর্যন্ত মানুষ এবং জিন। যত কিছু আসুক না কেন যেই মতাবলম্বী হোক না কেন সবাই হচ্ছে কারণ রসুল আকরম সুল্লামকে তাঁদের তাঁদের কাছে পাঠানো হয়েছে তাদের সবার কাছে সুতরাং এদেরকে উম্ম উদ্দাহ বলা হয় এই কারণে উম্মত বলে আখ্যায়িত করা ইহুদি এবং খ্রিস্টানদেরকে আগের হাদিসের মধ্যে তবে উম্মুল ইজাবা যেটা উম্মুল ইজাবা মানে যারা সরাসরি প্র্যাকটিক্যালি তার দাওয়াতে সাড়া দিয়েছেন তাদেরকে উম্মুল ইজাবা বলা হয় এবং এরা হচ্ছেন আপনার বিশেষ করে যারা মুসলমান হয়ে গেছেন রসুল আফুল ইসলামের আদর্শ মেনে নিয়েছেন রসুলের আনা বিধানকে যারা হ্যাঁ মনে প্রাণে মেনে নিয়েছেন তাদেরকে আপনার কি বলা হয় উম্মুল ইজাবা বলা হয় হ্যাঁ আপনার যারা রসুল আকামের ডাকে সাড়া দিয়ে তার মধ্যে নেই হম তবে আপনার কাফের যারা আছে বিশ্বের বুকে সবাই কিন্তু উম্মুর দেওয়ার অধীন যে রসুলকে মানতেই হবে যদিও তারা উম্মুলে যাওয়া এখন পর্যন্ত হতে পারেনি যাই হোক এটাই গেল আপনার সুর আকুল ইসলামের ব্যাপক সেটার কথা আরেকটি পয়েন্টের সম্পর্কে আলোচনা করতে গিয়ে সেটা সর্বশেষ নবুবত এর পরে কোনো নবী আসবেন না তার মাধ্যমে আপনার নবুতের যে ধারাবাহিকতা সেটাকে আপনার অফ করে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে যে তারপরে কোনো নবী আসতে পারবেন না তিনি হচ্ছেন সর্বশেষ নবী তারপরে কোন নবী আসবেন না সুতরাং ওনার পরে যদি কোনো ব্যক্তি নবুয়তের দাবি করে তাহলে সেটা মিথ্যা বলে হবে এবং বলে হবে এবং সেটাকে বলে হবে কারণ আহজাবের চল্লিশ নম্বর আয়তের মধ্যে বলেন তোমাদের কোন পুরুষের আপনার পিতা নন কারোর পিতা নন হম বরং ওলা তিনি হচ্ছেন আল্লাহ রসুল ওন এবং তিনি হচ্ছেন সর্বশেষ নবী তারপরে কোন আসবেন না তাইলে এই আয়তির মধ্যে আরেকটি হাদিস আমরা শুনিয়ে দিয়ে এই ব্যাপারে যে তিনি বলছেন যে হাদিসটা আমরা দেখতে পাবো মুসলিম শিল্পের মধ্যে মুসলিমের খন্ড এক খ্রিস্টান নম্বর তিনশো আর হাদিস নম্বর পাঁচশত হম আগের দুটি হাদিসের নাম্বার আমরা বলতে ভুলে গিয়েছিলাম সেটার প্রথম নম্বর যে হাদিসটা আমরা বলেছিলাম আপনার বিশেষ করে যে রসুল যে অন্য নবীরা যে বিশেষ করে তার বংশের কাছে আসতো সেই ব্যাপারে হাদিসটা আমরা বুখারির মধ্যে পাবো খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর চারশো তো পঁয়ত্রিশ এবং হাদিস নম্বর আছে তিনশো পঁয়ত্রিশ মুসলিমের মধ্যে এসেছে খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর তিনশো সত্তর তিনশো একাত্তর হাদিস নম্বর হচ্ছে পাঁচশো এরকমভাবে যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে ইহুদি খ্রিস্টান যারাই তার কথা শুনেন তারা যদি ইমান নিয়ে না মারা যায় তাহলে জাহার্নামি হবে এ হাদিস নম্বর এ হাদিসটা আছে মুসলিম শিল্পের মধ্যে মুসলিমের খণ্ড এক খ্রিস্টান নম্বর একশো চৌত্রিশ হাদিস নম্বর একশো যাই হোক এখন আমরা যে হাদিস নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে রসুল আকমসল্লাহ ইসলামের নবুবত যে সর্বশেষ হম এবং তিনি যে সর্বশেষ নবী সেই ব্যাপারে যে হাদিসটা রসুল বলেছেন সেটা হচ্ছে ابن الرسول بال فضلت على الانبياء ب 60 اعطيت الكلم ونصرت بالذعبي وهلت لي الغنائم وجعلت لي الارض طفورا ومسجدا وارسلت الى الخلق كافه وختم بي النبجون الرسول اكرم سلام بال جن نوبير পর 6 যেমন ইন্নাম যে নিহতের উপর সমস্ত আমল নির্ভরশীল হম এই কথা থেকে আপনি অনেক কিছু বের করতে পারবেন একটা বইও ইচ্ছে করলে লিখে ফেলতে পারবেন তাহলে কথা সামান্য তারপরে বুঝাইতে কষ্ট হয় কিন্তু আবার অনেকে আসেন এমন যে অল্পতেই কিছু বুঝিয়ে ফেলতে পারেন সেটা আল্লাহর একমাত্র দান তের রসুলকে জওয়ামিম দেওয়া হয়েছে দ্বিতীয় নম্বরে সোন যে আমাকে আতঙ্ক দিয়ে সাহায্য করা হয়েছে অর্থাৎ রসুর আকাল ইতিপূর্বে কিন্তু হালাল ছিল না হম আগের আগে আপনার গনিমতের মাল পাওয়ার পর সেটাকে আপনার আগুন দিকে জ্বালিয়ে দেওয়া হতো হালাল ছিল না চতুর্থ নম্বর যেটা রসুলের বৈশিষ্ট্য সেটা যে আমার জন্য জমিনকে সেটা পবিত্রতার আরেকটা মাধ্যম এবং পাশাপাশি যে কোনো যেই কোনো জায়গায় যান মসজিদ খুঁজে না পেলে অবশ্যই যেইকোনো জায়গার আপনার বিছানা করে সেখানে আপনি সালাত আদায়ী করতে পারেন ছয় তারপরে পুরো বিশ্বের সকল মানুষের জন্য যে পাঠানো হয়েছে এই অংশ থেকে প্রমাণিত আরেকটা হচ্ছে এবং নবীদের যে ধারা সেই ধারাকে আমার মাধ্যমে পরিসমাপ্তি দেওয়া হয়েছে সত্য মনে করে তাহলে সে কাপের বলে পরিগণিত হবে আরেকটি ব্যাপার সেটা হচ্ছে যে রসুল আকরম সুল ইসলামের শ্রেষ্ঠত্ব এবং তার কিছু মজেজার কথা আমরা এখন আলোচনা করতে যাচ্ছি তিনি মধ্যে সকলের যে হাদিসটা আমরা বোখারের মধ্যে পাবো আট নম্বর খন্ড দুইশত নম্বর পৃষ্ঠা আপনার হাদিস নম্বর চার মুসলিমের মধ্যে পাবো এক নম্বর খন্ড আপনার একশত নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর বলা হয়েছে অকিক কিছু ঘটনা বলির কথা তার মোজেজা অনেক সেগুলো সম্পর্কে বড় বড় বলিও রাখা হয়েছে কিন্তু আমরা এখানে বেশি কিছু বলবো না মাত্র ছয়টা মজেজার কথা আমরা এখানে উল্লেখ করব। মানে অলৌকিক ব্যাপার মাধ্যমে যেগুলোকে মোজেজা বলা হয় আর নবীর কোন খাঁটি উম্মতের মাধ্যমে যদি প্রকাশ পায় সেটাকে কারামত বলা হয় তাহলে নবীর মজেজা বলছি তার মধ্যে রসুর আত্মসুল ইসলামের সর্বপ্রথম যেটা মজেজা যেটা কেয়ামত পর্যন্ত থাকবে সেটা হচ্ছে পুরানুল করিম আল্লা নিজেই বলছেন সুরে তোমরা যদি আমার বান্দার উপর নাজ সেই বিধানের ব্যাপারে সন্ধিহান হও তাহলে সেই বিধানের মতো আপনার সেই কোরআন থেকে সেই কোরআনের একটা সুরা সুরে তোমরা নিয়ে আসো মানে একটা সুরে বানিয়ে দেখাও শুনতে হলে কোরআনের ব্যাপারে তাইলে কোরআন একটা সুরা তোমরা বানিয়ে নিয়ে আসো না সেটা কিন্তু পারেনি কেমন পর্যন্ত পারবেও না তারা তাইলে এক নম্বর রসুলের মজেদা হলো কোরআন মাজিদ দ্বিতীয় নম্বর হচ্ছে চাঁদ আপনার দ্বীণ্ডিত হয়ে যাওয়া ফেটে যাওয়া সেটা হচ্ছে আরেক নম্বর রসুল আক্রমস ইসলামের কাছে আবেদন করেছিল যে তাদেরকে যেন একটা নিদর্শন দেখানো হয় তখন রসুল আকরমসু ইসলাম চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছেন এবং তারা নিজেরাই দেখতে পেয়েছে নিজেদের চোখে খন্ড পৃষ্ঠা পৃষ্ঠা পাবো দুই হাজার 7 আটান্ন দুই হাজার একশত উনষাট এবং হাদিস নম্বর হচ্ছে দুই হাজার আটশো হম এই হাদিসটা থেকে যা আমরা বুঝেছি সেটা হচ্ছে রসুলের একটা মজেজার কথা যেটা প্রসিদ্ধ মনে কি আমরা জানি যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে কোরআন মাসিদের আয়তের মধ্যে দেখতে পাই আল্লাহ কামর আল্লাহন বলেন যে কেমত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র আপনার ফেটে গেছে মানে দ্বিখণ্ডিত হয়ে গেছে তাইলে এই আয়ত সাপোর্ট দিলেও সেই মজা কথা এবং সেখান থেকে সপ্তাহ আকাশ পাড়ি দিয়ে আল্লাহর হ্যাঁ কাছে চলে গেলেন সেটাকে মেয়রাজ বলা হয় এই ইসরা এবং মেয়রাজ সেটা কিন্তু একটা বিশেষ আপনার অলৌকিক ঘটনা সেটা আপনার কিভাবে এত দূরত্ব থাকা সত্ত্বেও আপনার সাক্ষাৎ সালাম দিলেন এবং পাঁচ নম্বর যেই মজিজা রসুলের যে রসুল আকরম স্লাম মে তার আপনার মিম্বর বানানোর আগে তিনি একটা খেজুরের পালির উপর হেলান দিয়ে তিনি আপনার খদব দিতেন যখন তিনি মেম্বার আসার পর সেটাকে পরিত্যাগ করলেন তখন সেটা কান্না করতে শুরু করলো একবারে বাচ্চার মতো কান্না করতে শুরু করলো এবং সাবেক রাম সেটা শুনতে পেয়েছেন তখন রসুল স্পর্শ করার পর সেটা থেমে গেছে ৬ নম্বর যেটা রসুলের মজেজা এখানে আমরা উল্লেখ করব সেটা আছে একদা পানির সংকট লাগার কারণে রসুল ইসলাম পাত্রের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছেন এবং আঙ্গুলের ফাঁক দিয়ে আপনার পানি বের হতে ছিল আর সাবেক রাম নিচ্ছিলেন এক আপনার আমরা ছয়টা মজুদি সর্বশেষ এই আলোচনার শেষে যেটা আমরা বলবো সেটা হচ্ছে রসুলদের উপর এখন আমাদের রসুলের কথা আমরা আলোচনা করছি কিন্তু ব্যাপক আকারে যত আমি কাম আসেন তাদের পর ইমান আনলে এটা সুফল কি পাওয়া যায় সেটা আমাদের জানা দরকার এইখানে তিনটা সুফল বলে আমি শেষ করব এক নম্বর হচ্ছে এটা আমরা বুঝতে পেরেছি যে দয়া আল্লাহ অনেক বেশি তিনি হ্যাঁ তার বান্দাদের উপর বান্দাদের প্রতি অনেক আপনার যত্নশীল এবং তিনি তাদের সঠিক তত্ত্বাবদান করেছেন এই কারণেই তো আল্লাহ জল তাদের কাছে রসুল পাঠিয়েছেন যে রসুল আল্লাহর সঠিক পথকে দেখিয়ে দিবে। হম এবং তাদের জন্য তাদের কিভাবে ইবাদত করবে আল্লাহর শানুর সেটা তাদেরকে বলে দেবে বিস্তারিত সেটা হচ্ছে আপনার নবীদের কাজ কারণ মানুষের যে মেধা সেই মেধা কিন্তু এইগুলা জানতে আপনার অপারক অর্থাৎ আল্লাহ জল শানু কি কাজ করলে পছন্দ করবেন হম এবং আল্লাহ জানুর পথ কোনটা সেগুলো কিন্তু মানুষের বুদ্ধি বিবেক দিয়ে পাওয়া সম্ভব নয় তাই আল্লাহ দয়া করে আমাদেরকে সেই পথ দেখালেন আমরা পেয়েছি যা আল্লাহ আমাদের উপর দয়া করেছেন সেটার উপর আমাদেরকে সুক্রিয় আদায় করতে হবে হম এটা করণীয় কারণ নেয়ামত পেলে সুক্রিয়া আদায় করা এটা হচ্ছে মানবিক একটা কাজ তিন নম্বর যেটা আপনার সুফল সেটার সেটা আছে। সম্মান করতে হবে এবং তাদের যথাযোগ্য প্রশংসা করতে হবে কারণ তারা আল্লাহ রসুল এবং তারা আমাদের মাঝখানে অবস্থান করছেন আল্লাহর বাণীকে আমাদের মাঝে পৌঁছিয়ে দেওয়ার জন্য এবং তারা বিশেষ করে আম্বি কাম এবং রুসুলতারা আল্লাহর এ বাদতে নিমগ্ন ছিলেন এবং তার পক্ষ থেকে যে রিসালত পেয়েছেন সেটাকে সঠিকভাবে প্রচার করেছেন এবং তিনি মানুষদের সবসময় কল্যাণ চেয়েছেন এবং সকল নবীরসুল মানুষের কল্যাণ চেয়েছেন এবং তারা মৃত্যুর আগে কখনো এমন কিছু রেখে যাননি যাতে ফায়দা আসে কিন্তু মানুষকে বলেননি অথবা এমন কোনো কিছু রেখে যাননি যাতে মানুষের ক্ষতি আছে অথচ তিনি বলেননি না তিনি সকল লাভের কথা বলেছেন সকল ক্ষতি থেকে বীতি প্রদর্শন করেছেন এটা আমি গ্রামের একটি নিয়ম সুতরাং এই অল্প পরিসরে আমরা বিশেষ করে আগের কথা আলোচনা করেছে আরেক আলোচনায় এই পরিসরে আমরা বলতে চেয়েছিলাম যে আমাদের মোহাম্মদ সাল্লা উপর ইমান আনার ব্যাপারে কিছু কথা আল্লাহন আমাদেরকে বুঝার তৌফিক দেন ওয়াসাল্লাহ রা মাহমুদ আজমাইন।